আরেকটা বিষয় লগিয়া যে ইদর সময় ছোটো ছোটো বাচ্চারা গিয়া মুরব্বী সালাম আমরা দেশে করেন খদম বসি যেটা ফাওয়দুর সালাম করেন এবং দেখা যায় যে অনেক সময় সালামই মানে আশা করেন এবং বাচ্চারাও আশা করেন এবং একটা প্রচলন গেছে যে মুরব্বী হলে কিছু ফয়সা দিবা সালামর বিনিময়ে কইবে ইদর সালামের ইসলামও ইদরনের ধরনের সালাম বলতে আলাদা কোনো একটা সালাম এবং ইদর সালামল লাগিয়ে আলাদা কিছু ফয়সা পেয়া করতেই এইটা রসদুল্লাহিসাল্লাম সাহাবাইকার যুগ এই ধরনের কোনো অনুষ্ঠান আসিল আর কদম বসে যেটা লাগিয়ে পৈত্য ফল কাছ থেকে আইসে অগ্নি উপাস এই মূর্তি পূজারীদের কাছ থেকে আইছে। এটার লাগে ইসলামর কোনো সম্পর্ক নাই সাহাবায় ক্রম যোগ্যতা গেলে এখন পর্যন্ত আরব বিশ্বের কোন জায়গায় দেখা গেছে যে রসুল সাল্লাই ইহুদি ব্যক্তি তারা রসুল সাল্লু আলি সাল্লামর ফাওয়ার মাঝে যে আমরা সাক্ষী দিয়া যে আপনি আল্লাহর রসুল কিন্তু তারা ইসলাম কবুল করছে না তালে নন মুসলিমদের কালচার সেজদা দেওয়া এটা মুসলমানদের হল কালচার মুসলমান হল কালচার সালাম দেওয়া মুসলমান হল কালচারের সাফা করা মুসলমানের কালচারের লগে অনেকদিন ফলে দেখা মহা নাকা করা মুসলমানের কালচারের সিনিয়র মুরব্বী হলরে দেখলে তারা সফল সুমা দেওয়া আত্মা দেওয়া সুসল ইসলামের এইভাবে আত সমর আতর মাঝে সফলের মাঝে সাহাবাহিকের আমরা ইয়া সুমা দিছেন এইভাবে আমরা মুরব্বী হকরে কীতা করতাম পারি আপনার সিনিয়র যারা আছেন সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের যদি আমরা এইভাবে সম্মান করতাম পারি এটাই লগে ইসলামে আমরা শিখিয়েছি এটা ইসলাম কালচার ইসলাম একটা প্রত্যেকটা দিক এবং বিভাগও আমরা রেখিতা করতেইব ইসলামের যে দিক নির্দেশনা সেই দিক নির্দেশনা ফলো করতেই আল্লাহ সাহানো তাহলে আমরা এই সময় ইসলামের যে দিক নির্দেশনা আসে যে আমরা একজন আজকে দেখা হইলে যেভাবে তারা দোয়া করতে আমরা এইভাবে দোয়া করতাম আমরা সালাম কর্ম আমরা মুসাফা করমু আমরা প্রয়োজনে ময়ানাকা কিন্তু আমরা হদম বসি এটা এটা থেকে বাসিয়া এবং সালামি দেওয়ার যে প্রচলন একটা গড়িয়ে এটাতে কেউ আমরা এটা মুসলিমদের কালচার না এটা নন মুসলিমদের কালচার যে কিছু বিনিময় দিতে হইব এই কোনো এই অনুষ্ঠান উপলক্ষে বা কোনো বিশেষ দিন উপলক্ষ্যে আল্লাহ সুহনাদের আমরা বুঝার তোফিক জ্ঞান করে জান আলহামদুলিল্লাহ রবি